ষষ্ঠ খণ্ড প্রথম পরিচ্ছেদ কলিকাতায় বলরাম ও অধরের বাটিতে শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির হইতে কলিকাতায় আসিতেছেন বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি যাইবেন তারপর রামের বাড়ি যাইবেন অধরের বাড়িতে মনোহর সাইঁ কীর্তন হইবে রামের বাড়িতে কথকথা হইবে আজ শনিবার বিশ্বে জ্যৈষ্ঠ কৃষ্ণা দাদশী। দোসরা জুন আঠেরোশো খ্রিস্টাব্দ ঠাকুর গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল ও মাস্টার প্রভৃতি ভক্তদের বলিতেছেন দেখো তার উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায় সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায় বিষয়ের উপর কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে হয় না সন্ন্যাস করলেও হয় না যদি বিষয়া শক্তি থাকে যেমন থুতু ফেলে আবার থুথু খাওয়া কিহৎক্ষণ পরে গাড়িতে ঠাকুর আবার বলিতেছেন ব্রহ্ম জ্ঞানীরা সাকার মানে না সহাসে নরেন্দ্র বলে পুত্তলিকা আবার বলে উনি এখনো কালীঘরে যান ঠাকুর বলরামের বাড়ি আছেন। ঠাকুর হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন বুঝি দেখিতেছেন ঈশ্বরী জীবজগত হইয়া আছেন। ঈশ্বরী মানুষ হইয়া বেড়াইতেছেন জগত মাতাকে বলিতেছেন মা এ কি দেখাচ্ছ থামো আবার কত কি রাখাল টাখালকে দিয়ে কি দেখাচ্ছ রূপ রূপটুপ সব উড়ে গেল তা মা মানুষ তো কেবল খোলটা বই নয় চৈতন্য তোমারই মা ইদানিং ব্রহ্মজ্ঞানীরা মিষ্টরস পায় নাই চোখ শুকনো মুখ শুকনো প্রেমভক্তি না হলে কিছুই হল না মা তোমাকে বলেছিলাম একজনকে সঙ্গী করে দাও আমার মতো তাই বুঝি রাখালকে দিয়েছো ঠাকুর অধরের বাড়ি আসিয়াছেন মনোহর স্বাঁ কীর্তনের আয়োজন হইতেছে অধরের বৈঠকখানায় অনেকগুলি ভক্ত ও প্রতিবেশী ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন সকলের ইচ্ছা ঠাকুর কিছু বলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা তিনি সংসারে অজ্ঞায়ন করে রেখেছেন আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে ছেলে খেলতে গেছে খাবার সময় মা ডাকে যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধুসঙ্গ করিয়ে নেন আবার তাকে পাবার জন্য ব্যাকুলতা করে দেন প্রতিবেশী মহাশয় কীরকম ব্যাকুলতা শ্রীরামকৃষ্ণ কর্ম কর্মগেলে কেরানির যেমন ব্যাকুলতা হয় সে যেমন রোজ অফিসে ঘোরে আর জিজ্ঞাসা করে হ্যাঁ গা কোনো কর্মখালী হয়েছে ব্যাকুলতা হলে ছটফট করে কিসে ঈশ্বরকে পাবো। গোপে চাড়া পায়ের উপর পা দিয়ে বসে আছেন পাঞ্চি বুঝছেন কোনো ভাবনা নেই এর উপবস্থা হলে ঈশ্বর লাভ হয় না প্রতিবেশী সাধুসঙ্গ হলে এই ব্যাকুলতা হতে পারে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ হতে পারে তবে পাশ্ডের হয় না সাধুর কমণ্ডুলু চারধাম করে এলো। তবু যেমনতে তো তেমনিতে তো। এইবার কীর্তন আরম্ভ হইয়াছে গোস্বামী কলহান্তরিতা গাইতেছেন শ্রীমতী বলছেন সখী প্রাণ যায় কৃষ্ণ এনে দে মেঘে বরিশন হতো কিন্তু তুই মান ঝঞ্ঝাভাতে মেঘ তুই কৃষ্ণ সুখে সুখী নস তাহলে মান করবি কেন নয়, যার মান তার সঙ্গে গেছে ললিতা শ্রীমতীর হয়ে দুটো কথা বলছেন সব হু মিলি কইলি প্রীত কই দেখাইলি ঘাটে মাঠে বিশাখা দেখালি চিত্রপটে এইবার কীর্তনে গোস্বামী বলছেন যে সখীরা রাধাকুণ্ডের নিকট শ্রীকৃষ্ণকে অন্বেষণ করিতে লাগিল তারপর যমুনা পুলিনে শ্রীকৃষ্ণ দর্শন, শ্রীদাম সুদাম মধুমঙ্গল সঙ্গে বৃন্দাসহিত শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণের যোগীবেশ জটিলা সংবাদ রাধার ভিক্ষাদান রাধার হাত দেখে যোগীর গণনা ও ফাঁড়া কথন কীর্তন সমাপ্ত হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আলাপ করিতেছেন কাত্তায়ুনী পূজায় যাওয়ার আয়োজন কথা শ্রীরামকৃষ্ণ গোপীরা কাত্তায়নী পূজা করেছিলেন সকলেই সেই মহামায়া শক্তির অধীনে অবতার আদি পর্যন্ত মায়া আশ্রয় করে তবে লীলা করেন তাই তারা আদ্যাশক্তির পূজা করেন দেখ না রাম সীতার জন্য কত কেঁদেছেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মা পড়ে কাঁদে হিরণ্যাক্ষকে বধ করে বরাহ অবতার ছানাপোনা পোনা নিয়েছিলেন আত্মবিস্মৃত হয়ে তাদের মা দিচ্ছিলেন দেবতারা পরামর্শ করে শিবকে পাঠিয়ে দিলেন শিব সুলে আঘাতে বরাহের দেহ ভেঙে দিলেন তবে তিনি স্বধামে চলে গেলেন শিব জিজ্ঞাসা করেছিলেন তুমি আত্মবিস্মৃত হয়ে আছো কেন তাতে তিনি বলেছিলেন আমি বেশ আছি অধরের বাটি হইয়া এইবার ঠাকুর রামের বাটিতে গমন করিতেছেন সেখানে কথক ঠাকুরের মুখে উদ্ধব সংবাদ শুনিলেন রামের বাটিতে কেদারাদি ভক্তগণ উপস্থিত ছিলেন